ला इलाहा कुनो इलाह नहीं छाड़ा जर पूजा अर्चना तुम्हरा कर तर सक परित्याग करा मुहम्मद तुम सब इलाह के बाद दिए मात्र एक इलाह के उपना करते सम्भव एर पर निजेरा बलाबलि करते लगल नाहक तुम्हारा मन मत प्रतिश्रुति देवे बापदा धर्म पालन करते थक देखा जा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 অন্যান্য নবীদের ক্ষেত্র আমরা দেখি নুহ আলা স্ত্রী পুত্র লুত কাফির হিসেবে মৃত্যুবরণ করেছেন ওহদের ময়দানে যারা বিরুদ্ধে যুদ্ধ করছিল তাদের বিরুদ্ধে আল্লাহ রসুল এরা কি করে সফল হতে পারে কিন্তু তখন আল্লাহআলা রসুল্লাহ সাল্লা আলাইস্লামকে তিরস্কারের ভাষায় বললেন কে ক্ষমা পাবে আর কে পাবে না এই ব্যাপারে একমাত্র আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত এখানে রসুল্লাহ সাল্লা আল্লাহামের কোন এখতিয়ার নেই এ থেকে বোঝা যায়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 সেই আগুনে তার মগজ টকবক করে ফুটতে থাকবে অন্যদিকে খাদিজা বিদ্য খোয়ালি রাজ আনহার জন্য আল্লাহ তালা জাননাতে রেখেছেন মুক্তার তৈরি একটি বাসা যেখানে থাকবে না কোনো কষ্ট থাকবে না কোন সরগোল কারণ তিনি ছিলেন একজন মিনা চার নম্বর পয়েন্ট আল্লাহ রসুল সাল্লা আল্লাহ আল্লাহতালা এমন একটা পরিস্থিতিতে রেখেছিলেন যে তার নিরাপত্তার জন্য একজন কাফিরকে প্রয়োজন ছিল একজন মুসলিম এই কাজটি করতে পারত না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 से आल्ला सम्बोधन कर रब्बी अर्थात दुआ कर विचार दिवस अवकाश दें इबलिस अल्लाह के रब सम्बोधन आल्ला दुआ पर्त करबल की तब मुस्लिम ना कारण से आल्लाह के मेरे निस्वीकृति जानते और यह कारण इबलिस हल काफिर से जेने शुने काफिर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 मानुष कित अपर नाम हम लोकलज्जा जे कारण अबू तालिब इ ग्रहण करें जदिना मानुषर भय समाज भय इसलम हकुमगुलेक्षा करते थी एक दिन एम होते मानुष चपेरा इसलम के त्याग कर बस एमटा हम से दिन कथा स्मरण उचित जेदी मानुष पृथ्वी समस्त शक्ति आल्लर भय तटस्थ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 আমরা যদি খারাপ মানুষদের সাথে থাকি তাহলে তাদের পদবাস বিশ্বাস আমাদেরকে যা আমাদের দিনের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বয়ে আনবে না একটি বলেছেন একজন মানুষ তার বন্ধুর ধর্ম অনুসরণ করে সুতরাং কাদের সংসর্গে আমরা থাকছি কাদের সাথে দৈনন্দিন জীবনে মেলামেশা করছি সেটা খুবই একটা জরুরি জিনিস আবু তালেবীর মৃত্যুর সাথে সাথে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 তারা কিছু উচ্ল ছেলেপেলেকে দিয়ে রসুল পিছনে লেলিয়ে দিল তারা গালাগাল করতে করতে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম ও জায়দ বিন হারিসাকে লক্ষ্য করে পাথর ছুড়তে লাগল তাদের ধাওয়া করতে লাগল তারা দুইজন দৌড়াতে লাগলেন রসুল উল্লাহকে পাথরের আঘাত থেকে রক্ষা করার জন্য জায়দ বিন হারিসা রাদুল্লা আনহুন নিজের শরীরকে ঢাল হিসেবে ব্যবহার করছিলেন দৌড়াতে দৌড়াতে তারা একটি আবাদি জমিতে গিয়ে আশ্রয় নেন রসুল্লাহ সাল্লাহ আল্লাম গুরুতর আহত হন তিনি অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েন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 সে সময় রসুল্লাহ সাল্লু আলাইসালামকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এদিকে খ্রিস্টান কৃতদাস আদাস রসুল্লা সাল্লাহের জন্য আঙ্গুর নিয়ে যায় রসুল্লাহ খাওয়ার পূর্বে বললেন এতে আদ্দাস বেশ অবাক হলেন তিনি রসুল বললেন আপনি যা বললেন তা এই দেশের লোকেরা বলে না রসুল্লাহ সাল্লি সাল্লাম বুঝতে পেরেছিলেন যে আদাস একজন ভিন দেশি এবং অন্য ধর্মের অনুসারী তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি কোথা থেকে এসেছ তোমার দিন কি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 এই কথা শোনামাত্র সম্মান সম্মানবশত নিচু হয়ে রসুল্লা সাল্লাই পায়ে চুম্বন করে এরপর তার হাত ও মাথা চুম্বন করে জমির মালিকেরা এই দৃশ্য দেখে বলল দেখেছো সে আমাদের দাসকেও বস করে ফেলেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অভ্যাস ছিল তিনি যেখানেই যেতেন সেখানেই দাওয়া দিতেন আর এদিকে যে দুটি লোক কিছুক্ষণ আগে রসুল্লাহ সাল্লা আলামের প্রতি সহানুভূতিশীল ছিল এবং তাকে আশ্রয় দিয়েছিল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 এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে একবার জিনে আর একবার সুরাফে ফল কুবুয়লৌ ইল কৌমিহী জি কলকন ইনসমি নিতব ঊিলমি বাদিমূস ইন্ন স্মৃ কিতলমি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 জিনরা বলেছে তারা এমন এক কিতাব পাঠ শ্রবণ করেছে যা অবতীর্ণ হয়েছে পরে। কিন্তু কোরআন আসার আগে তো ঈসা হয়েছে। তাহলে তারা ঈসা বলেনি কোরআনের একজন তফসিরকার এই প্রশ্নের উত্তরে বলেছেন ওই জিনরা ছিল ইহুদি তারা ছিল মূসা আলাহ ইসলামের অনুসারী তাই তখন যারা কোরআন দিলাওয়া শুনতে পেল তখন তারা বলল যে কোরআন মূসার পরে অবতীর্ণ হয়েছে সেই মুফাস্তি বলেছেন এই জিনরা ইয়েমেনের অধিবাসী ছিল আর তখন কিছু সংখ্যক ইহুদি বাস করত তবে এই আয়াতের ব্যাপারে এটি একমাত্র মত নয় জিনরা আরও বললেন يَغْفِرْ لَكُمْ مِنْ ذُنُوبِكُمْ وَيُجِرْكُمْ مِنْ عَذَابٍ أَلِيمٍ وَمَنْ لَا يُجِبْ دَاعِيَ اللَّهِ فَلَيْسَ بِمُعْجِزٍ فِي الْأَرْضِ وَلَيْسَ لَهُ مِنْ دُونِهِ أَوْلِيَانٍ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 পাথরের আঘাত থেকে রক্ষা করছিলেন জাই দেবিন হারিসা রদেলা আনহ নিজের শরীরকে তিনি বর্ম হিসেবে ব্যবহার করছিলেন অহুদের যুদ্ধেও একই রকম ঘটনা দেখা যায় সেই যুদ্ধে সাহাবিরা রসুল্লাহরের আঘাত নয় বরং তীরের আঘাত থেকে বাঁচানোর জন্য নিজেদের পিঠ পেতে দিয়েছিলেন একের পর এক সাতজন সাহাবি তীরবিদ্ধ হয়ে শহীদ হন রসুল্লাহ সাল্লাহামের জন্য এই হল আল্লাহ রসোল্লার জন্য সাহাবিদের ত্যাগ শিকারের দৃষ্টান্ত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 সাহাবিরা কি মনে করেছেন রসুলুল্লা সাল্লা আলাইসালাম শুধু তাদেরই আর কারো নয় রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের উপর অধিকার কেবল তাদেরই আর কারো নয় না বরং আমরা তাদের সাথে পাল্লা দেব রসুল্লাহ সাল্লাহ আলামের উপর অধিকার আমাদেরও আছে এবং আমরা তা আদায় করে নিতে চাই রসুলুল্লাহর জন্য জাইদ বা তালহা যা করেছিলেন আজ মুসলিমরা হয়তো সেই রকম ত্যাগ স্বীকার করতে পারবে না কিন্তু তাই বলে বসে থাকলে হবে না अंत चेष्टा करते मुहम्मद सल्लासम जीवन सम्पर्नते अन्ना जबा भे अनुसरणे आग्रह शिक्षा रसुल्लम जनता इसलमे दावत दीछी तक क्या डाके साड़ा दे उल्टो ता बेन्द्र रसुल एक कथा गे भलो क्या जाओ क्यों तुम कखना तुम्हारे फलाफल की অর্থাৎ একটি ভালো কাজ করো চোখে হয়তো তুচ্ছ লাগতে পারে কিন্তু সেই কাজের ফলাফল হতে পারে অনেক বড় কিছু আর সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না তাই কোন সৎ কাজকেই তুচ্ছ করা উচিত নয় রসুল্লাহকে তায়েদবাসী প্রত্যাখ্যান করেছিল তা দেখে হয়তো মনে হতে পারে এই দাওয়াত লোকদের উপর কোনো প্রভাব বিস্তার করেনি কিন্তু রসুল্লাহ সাল্লা যখন সেখানে দাওয়াত দিচ্ছিলেন সেখানে খালিদ আল উদওয়ান নামের একটি ছোট্ট ছেলে ছিল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 যেখানে উপস্থিত বয়স্ক লোকেরা রসুল্লাহ সাল্লা সাল্লামের কথায় কান দিচ্ছিল না সেখানে এক ছোট বাচ্চা তার তিলাওয়া শুনে শুনেই একটি সুরা মুখস্থ করে ফেলে আর কয়েক বছর পরেই রসুল্লাহ সাল্লাহ আল্লাম তার আপাত দৃষ্টিতে ব্যর্থ প্রচেষ্টার ফল দেখতে পেয়েছিলেন তিন নাম্বার শিক্ষা রসুল্লাহ সাল্লু আলাইস্লাম ও খ্রিস্টান কৃতদাস আদ্যাসের মধ্যকার ঘটনাটা একটু আগেই আমরা উল্লেখ করেছি একজন মুসলিমের সাদা একটি আমলও যে দাওয়াতের আমলে রূপান্তরিত হতে পারে এই ঘটনা তার একটি চমৎকার উদাহরণ রসুল্লাহ সাল্লাইসাল্লাম খাওয়া শুরু করেছিলেন বিসমিল্লা বলে আর এই বিসমিল্লা শব্দটি আদ্দাসের ইসলাম গ্রহণের কারণ হয়ে দাঁড়ায় আদ্দাস আগে এরকম কিছু শুনেনি তাই সে রসুল্লাহসাল্লাইসাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞেস করল আর এই কথার সূত্র ধরেই রসুলুল্লাহর সাথে তার আলাপচারিতা শুরু হয়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 আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লামের দোয়াটি কেবল চমৎকারী নয় বরং শিক্ষণীয় বটে রসুল্লা সাল্লা আলাই সাল্লাম এমন সময়ে দোয়াটি করেছিলেন যখন তার অবস্থা চরম মাত্রায় শোচনীয় তিনি ক্লান্ত পরিশ্রান্ত শরীর থেকে রক্ত ছরছে। তিনি ঠিকমতো জানেন না তিনি কোথায় আল্লাহতালাই তাকে এই পরিস্থিতিতে এনেছেন কিন্তু আল্লাহ আল্লাহতালার প্রতি তার কোন অভিযোগ নেই তিনি আল্লাহকে এই কথা বলছেন না হে আল্লাহ কেন এমন হল তুমি কেন আমার এই অবস্থা করলে আমি তো এটা ডিজার্ভ করি না যেমনটা আমরা প্রায়ই করে থাকি কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম আল্লাহ তালার কাছে এসব অভিযোগের ডালি খুলে বসেননি এই ধরনের অভিযোগ করা কার্যত কুফর এভাবে অভিযোগ করেছিল ইবলিজ সে বলেছিল হে আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন এর বিপরীতে আল্লাহ রসুল সাল্লাহ আলয়াল্লাম কি চমৎকার ভাবে আল্লাহকে ডেকেছেন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 दुआर शेष अंशे देखी आल्लासुल्लाम कष्ट मुक्ति चेहर असंतुष्ट नन आई कष्ट आल्लर मौमिन जेको अवस्थाएं आल्लापर सन्तुष्ट आल्लापर सन्तुष्ट था मान आल्ला निर्धारित भाग्य वदर नहीं सन्तुष्ट था अल्लाह रसुल्ला तत कष्ट सत्वे आल्लापर तर सन्तुष्टि प्रकाश कर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 وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم الحمد لله رب العالمين السلام عليكم ورحمه সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015